শরিয়ত মোতাবেক হইলে স্ত্রীর জন্য স্বামীর হুকুম পালন করা কি স্বামীর হুকুম পালন করা স্ত্রীর জন্য হুকুম দেয় জাহেজ হুকুম পর্যন্ত দেয় সন্নত ফর বৈধ কোন হুকুম দিচ্ছে না জায়েজের হুকুম দিচ্ছে না তাহলে পালন করা ফরজ এবং স্বামী যদি বলে আমার অনুমতি ছাড়া কোন দিনী কাজে যেতে পারবে না জিহা যেতে পারবে না দিনই কাজ করবে বাড়িতে কারণ আল্লাহ কোরআনে কারি মেশুরা আহ বলেছেন ওকারি বইউতে কুননা নারীদেরকে আল্লাহ সম্বন্ধন করে বলছেন হে মহিলারা নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে তোমাদের ক্ষেত্র হচ্ছে বাড়ি দিনে তৎপরতা তার বাড়িতে থাকবে সে দিন পড়বে এবং ছেলে মেয়েদেরকে শেখাবে স্বামীর সাথে চর্চা করবে স্বামী যদি না জানে তার চাইতে কম জানে স্বামীকে শেখাবে স্বামী যদি বেশি জানে তার কাছ থেকে শেখবে আর ছেলে মেয়েদেরকে শেখাবে তার জন্য প্রস্তুতি নেবে ছেলে মেয়েদের দেখাশোনা করবে ছেলে মেয়েদেরকে তালিম দেবে আর চিল্লা লাগাতে মহিলারা চেটাগাং থেকে ঢাকা আর ঢাকা থেকে চলে যাবে রাজশাহী হ্যাঁ আর বলছে আমরা তবলিগ ইসতেমে যাচ্ছি আর যাবে আপনার ওই কি বলে ওই জামাতি জামাতি অনুষ্ঠান করতে জামাতি মহিলা সংগঠন আর স্বামীর অবাধ্য চলে যাবে যে আমরা একামতের দিন আমার ভাই যেহেতু জিজ্ঞেস করছি একামতের দিনের জন্য স্ত্রী পীড়াফিড়ি করছে আমি একামতের দিনে যাবো গত সপ্তাহে বলেছি একামতের দিন বাড়িতে অবস্থান করার না মহিলা একামতের দিন মানে বাইরে গিয়ে অপর মহিলাকে আপনি দাওয়াত দিতে যাবেন এটা একামতের দিন না। আর তাকে শিখাতে যাবেন যে আমাদেরকে গদিতে পৌঁছিতে হবে ওই যারা মাথার পর্দা করে ওরা কেন গদিতে পৌঁছে আমরা পৌঁছিব এটা একামতে দিন হাসিনা কেন পৌঁছিল আমরা এই আরামতের দিন কখনো নাই একামতে দিনের নাম নাই আবার একামতের দিন গত সপ্তাহের আর বাড়ি না হইলে আমি আরো বেশি বলে ফেলবো তো কথা হচ্ছে যে একামতে দিন মানে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করা আর আল্লাহাক মহিলা থেকে বলেছেন যে তোমার ক্ষেত্রে হচ্ছে বাড়ি দুঃপ্রকৃতি দুশ্চরিত্র বানদের আক্রমণ হতে পারে আপনার স্বামী বাড়িতে বসে আছে বেকুপের মতো আপনি মহিলা চলে গেছেন আপনি তবলি গে করতে আর আপনার মহিলা সংগঠন করতে একামতের দিনের জন্য ওখানে গিয়ে যদি আপনার কলঙ্ক হয় তো কি হবে অবস্থাটা সাথে তিনিও বেরিয়ে পড়তেন অথচ আপনার দশটি হাদিস মুখস্থ নেই এই মহিলা যে একামতের দিন করতে চান আর চিল্লা লাগাতে চান আর মা এসার আল্লাহ তাল দুই হাজারের বেশি হাদিস মুখস্ত ছিল শুনে দেখুন ভালো করে পর্দার আড়াল থেকে কোন পুরুষও যদি হাদিস শুনতে চেয়েছে যে মা আমরা হাদিস শুনবো মা নবী সালামের বিবি ওর জন্য মা পর্দার আড়াল থেকে হাদিস শুনিয়ে দিয়েছেন বাস মহিলাদেরকে মহিলারা এসেছে বাড়িতে এসে হাদিস শিখে গেছে মদিনা साथ कर चो तुम कित तबलिक करबलिकबी नबीम एकामते दिन यू क्या भूल बुझे क्या रही इसलाम सम्पर्क अल्लाह जन के हिदायत दान करें